রসুল্ল সাল্লু সাল্লাম এর সাহাবি সাহাল ইবনু সাদ সাইদির রদুল্লাহ তো হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লু আলসালাম বলেছেন আমার আগমন এবং ক্যামতের মাঝে দূরত্ব এ আঙ্গুল থেকে এ আঙ্গুলের দূরত্বের মতো কিংবা তিনি বলেন এ দুটির দূরত্বের মতো এই বলে তিনি শাহাদাত ও মধ্যমা আঙ্গুল দুটি মিলিত করলেন